স্বীকৃত চলার পথ সবসময় আলী বলে থাকেন আপনাকে আমাকে চলতে হবে ওই যে আজকে ফতার আলোচনাতে বলা হয়েছিল আমাদের পূর্ব সুরি যারা তারা পদ্ধতি অবলম্বন করে ফতোয়া দিয়েছেন মানুষকে তার মাধ্যমে এখন পর্যন্ত কোন দল তৈরি হয়নি মাঝহাপ দিয়ে মাঝহাপ চারটা তৈরি হয়ে আস দিয়ে চারটা তরিকাও তৈরি হয়ে কিন্তু মানহাজ ওই অর্থই বুঝায় কিন্তু সে নিষ্কর্ষ ল সব দিক থেকে সব শব্দই তিনিস কলুষিত মানুষ কলুষিত করছে কিন্তু মানহাজ কেউ মানুষের ঠিক থাকে সালাফ সালিমের পথ পদ্ধতি তাইলে এটা হলো সারা মুসলিম উম্মাকে অক্ষবদ্ধ করার একটা স্লোগান এবং একটা বাস্তব বাস্তব একটা মানে সুন্দর আদর্শ বুঝায় মানহাজ তো ওইটা আমরা ফলো করবো অবশ্যই কোরআন সন্ন্যাক দেখিয়ে দেওয়া যে দিক নির্দেশনা ওই বলা হয়